পুরুয়াহ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলিয়াল্লাম সালাত আদায় করতেন আর আয়সা রাজনু তার ও কিবলার মাঝখানে তাদের বিছানায় যাতে তারা ঘুমাতেন আরআড়ি ভাবে শুয়ে থাকতেন